98.3 रोमा किल्प दिए सजान विशेष निवेदन सनडे सजनार्जन शरदिंदु बंदोपाध्यार लेखा बोमकेश कह छलनार छ शरदिंदु बंद তার জন্ম 30শে মার্চ আঠেরোশো মৃত্যু উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা পাল্লা দিয়ে লিখেছেন একের পর এক সত্যান্নেষি বোমকেশ বক্সির গল্প চিত্রনাট্য অজস্র ছোট গল্প এবং ঐতিহাসিক উপন্যাস আজকের গল্প ছলনার ছন্দ প্রথম প্রকাশিত হয় ষোলোই নভেম্বর ১৯৬৫ সালে এই গল্পের একটি বিশেষত্ব অজিতের অনুপস্থিতি গল্পের ভূমিকায় বাবু লিখেছেন অজিতকে দিয়ে বোমকেশের গল্প লেখানো আর চলছে না সে একদিকে বইয়ের দোকান চালাচ্ছে অন্যদিকে বাড়ি তৈরির তদারকি করছে গল্প লেখার সময় তার কোথায় দেখে শুনেই অজিতকে নিষ্কৃতি দিলাম ছলনার ছন্দ গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস দ্বিতীয় খণ্ড বোমকেশ এই বইটি থেকে প্রধান চরিত্রে রাখাল বাবু, অশোক মাইতি এবং গঙ্গাপদ চৌধুরী গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার আমি সোমক এবং বোমকেশ বক্সির ভূমিকায় মীর শুরু হচ্ছে ছলনার ছন্দ টেলিফোন তুলে নিয়ে বোমকেশ বলল হ্যালো ইন্সপেক্টর রাখাল বাবুর গলা শোনা গেল शर बाड़ी थे नेताजी हासपत ब আধ ঘন্টা পরে বিকেল আন্দাজ পাঁচটার সময় বোমকে সেখানে পৌঁছে দেখল এমার্জেন্সি ওয়ার্ডের সামনে দারোগা রাখাল সরকার দাঁড়িয়ে আছেন এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আরও কিছু তথ্য উদ্ঘাটন করলেন আহত লোকটির নাম গঙ্গা পদ চৌধুরী শ্রেণীর লোক ফ্রেজার রোড থেকে একটা ছোট রাস্তা বেরিয়েছে সেই রাস্তায় একটি বাড়ির দোতলার ঘরে অজ্ঞান হয়ে পড়েছিল বাড়ি ঠিকে চাকর বেলা তিনটের সময় কাজ করতে এসে গঙ্গাপদকে আবিষ্কার করে তারপর হাসপাতাল পুলিশ গঙ্গাপদর জ্ঞান হয়েছে কিন্তু প্রচুর রক্তপাতের ফলে ভারী দুর্বল গঙ্গাপদ আজ বিকেল বেলা তার দোতলার ঘরে রাস্তার দিকে জানলার সামনে দাঁড়িয়েছিল হঠাৎ সামনের দিক থেকে বন্দুকের গুলি এসে তার চুলের মধ্যে দিয়ে লাঙল চষে চলে যায় কুলির ওপর গভীর টানা দাগ পড়েছে কিন্তু গুলি খুলি ফুটো করে ভেতরে ঢুকতে পারেনি হাড়ের ওপর দিয়েই পিছলে বেরিয়ে গেছে। বন্দুকের গুলিটা ঘরের মধ্যেই পাওয়া গিয়েছে দেখে মনে হলো পিস্তল কিংবা রিভলভারের গুলি পরীক্ষার জন্য পাঠিয়েছে এবার চলুন গঙ্গাপদর বয়ান শুনবেন তাকে খানিকটা রক্ত দেওয়া হয়েছে এতক্ষণে সে বোধ বেশ চন মনে হয়েছে গঙ্গাপদ চৌধুরী संकीर्ण लोहार खाटे पागड़ मत बैंडेजे शीर्ण लम्बा रंग बोध करी रक्तपात फैक से बस अंदाज पीस भावभंगीते भलो मानस बोकेश और राखाल बाबू खाटेपे चे टेने बस গঙ্গাপদ একবার এর একবার ওর দিকে তাকালো। তারপর পাংশু অধরে একটুখানি ক্ষীণ হাসি ফুটে উঠল লোকটি মৃত্যুর সিংহ দরজা থেকে ফিরে এসেছে কিন্তু তার মুখে চোখে ত্রাসের কোনো চিহ্ন নেই রাখালবাবু বললেন এর নাম বোমকেশ বক্সি ইনি আপনার গল্প শুনতে এসেছেন গঙ্গাপদর মুখে হাসি ফুটে উঠল সে ধর্মড় করে উঠে বসবার চেষ্টা করলে ব্যোমকেশ তার বুকে হাত রেখে তাকে আবার শুয়ে দিয়ে বলল উঠবেন না শুয়ে থাকুন গঙ্গা বুকের উপর দু হাত জোর করে সংযত সুরে বলল আপনি সত্য নেশি বোমকেশবাবু কি সৌভাগ্য আমার কলকাতায় আসা সার্থক হল রাখালবাবু বললেন দেখুন আপনি যদি শরীরে যথেষ্ট বল পেয়ে থাকেন তাহলেই বোমকেশবাবুকে আপনার গল্প শোনান আর যদি এখনো দুর্বল মনে হয় তাহলে তাহলে বলুন খাটের পাশে টিপাইয়ের উপর এক গ্লাস জল রাখা ছিল গঙ্গাপদো বালিশের উপর উঁচু হয়ে শুয়ে এক জল খেলো তারপর হাসি হাসি মুখে গল্প বলতে আরম্ভ করলো আমার নাম কিন্তু গঙ্গাপদ চৌধুরী নয় হুম আমার নাম অশোক মাইতি কলকাতায় এসে আমি কেমন করে গঙ্গাপদ চৌধুরী বনে গেলাম সে ভারী মজার কথা বলি শুনুন আমার বাড়ি হচ্ছে মিরাটে সিপাহী যুদ্ধেরও আগে আমার পূর্বপুরুষ মিরাটে গিয়ে বাসা বেঁধেছিলেন সেই থেকে আমরা মিরাটেেরই বাসিন্দা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খুব বেশি নেই আমি মিরাটে চাকরি করি বাড়িতে বিধবা মা আছেন বিয়ে করেছিলাম কিন্তু বছর আগে বিপত্নিক আর বিয়ে করিনি বোনটাকে পাত্রস্থ না করা পর্যন্ত কিন্তু সে কথা থাক অফিসে এক মাস ছুটি পাওয়া হয়েছিল তো ভাবলাম কলকাতা বেরিয়ে আসি কলকাতায় আমার আত্মীয় সজন বন্ধু বান্ধব কেউ নেই আমি ছোটবেলায় একবার কলকাতা এসেছিলাম তারপর থেকে আর আসিনি ভাবলাম স্বদেশ দেখাও হবে আর সেই সঙ্গে বন্টার জন্য যদি একটা পাত্র পাই তো হাওড়া এসে নামলাম মিরাট থেকে এক হিন্দুস্তানি ধর্মশালার ঠিকানা এনেছিলাম ঠিক ছিল সেখানেই উঠবো ফটকের দিকে আবার মুখ বন্ধ করল আমি ভাবলাম এই আবার কে হয়তো হোটেলে দালাল ধর্মশালায় পৌঁছে কিন্তু মুশকিলে পড়ে গেলাম সেখানে একটি কুঠুরিও খালি নেই সব ভর্তি এখন হোটেলে যেতে হয় কিন্তু হোটেলে অনেক খরচ অত খরচ আমার পোষাবে না কি করবো ভাবছি এমন সময় দাঁড়িওয়ালা লোকটি এসে উপস্থিত চোখে নীল চশমা লাগিয়েছে বলল মশাই জায়গা ফেলেন না না কিন্তু আপনি কে আমার নাম গঙ্গাপদা চৌধুরী আপনি কোথেকে আসছেন মিরাট থেকে আমার নাম অশোক মাইতি আপনি কি হোটেলের এজেন্ট আরে না না সে কথা নয় ধর্মশালায় আসি কিন্তু এখানেও দেখছি জায়গা নেই হোটেলের খরচ দিতে পারবো না তাই ভাবছি কি করি দেখুন আপনাকে একটা কথা বলি কলকাতায় আমি থাকি দক্ষিণ কলকাতায় আমার বাসা আমিটা দেখাশোনা করবে কোন কষ্ট হবে না আমার মতো একজন অচেনা লোকের হাতে আপনি বাসা ছেড়ে দেবেন তাহলে তাহলে আপনাকে চমক লাগার কথাটা বলি স্টেশনে আপনাকে দেখে মনে হয়েছিল আপনি আমার ভাই দুর্গাপদ তারপর ভুল বুঝতে পারলাম দুর্গাপদ বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে এখন বোধহয় সন্ন্যাসী টন্যাসীও হয়ে গেছে আপনার সঙ্গে তার চেহারা খুব মিল তাই মানে আপনার প্রতি আমার মানে একটু ইয়ে আপনি যদি আমার বাসায় থাকেন খুব নিশ্চিন্ত হবো দাদা আমার ভাগ্যে এমন যোগাযোগ ঘটবে স্বপ্নেও ভাবিনি খুশি হয়ে রাজি হয়ে গেলাম গঙ্গাপদ আমাকে ট্যাক্সিতে তুলে তার বাসায় নিয়ে গেল। ছোট রাস্তায় ছোট বাড়ির গঙ্গাপদ তাকে পয়সা দিল দোকান থেকে চা জল খাবার আনতে সে চলে গেলে গঙ্গাপদ রাস্তার দিকে জানলাটা খুলে দিয়ে তক্তপোষে এসে বসলো বলল। আরে বসুন বসুন আপনার সঙ্গে আরো কিছু কথা আছে আমিও তক্ত বসলাম গঙ্গাপদ বলে তাই আপনাকে একটা কাজ করতে হবে যদি কেউ আপনার নাম জিজ্ঞেস করে আপনি বলবেন গঙ্গাপদ চৌধুরী লোকে ভাববে আমি দাড়ি কামিয়ে ফেলেছি শুনে আমার খুব মজা লাগলো বললাম বেশ তো এ আর বেশি কথা কি তারপর রামচুর জল খাবার নিয়ে এলো গঙ্গাপদু আমাকে জলযোগ করিয়ে উঠে পড়ল বলল। আচ্ছা এবার তাহলে আমি চলি বুঝলেন আমার জিনিসপত্র এই ঘরেই রইলো আপনি নিশ্চিন্ত মনে বাস করুন চলি নমস্কার দূর পর্যন্ত গিয়ে গঙ্গাপদু ফিরে এলো বলল ও ভালো কথা এরা কথা তো বলতে ভুলেই গেছি যখন ঘরে থাকবেন মাঝে মাঝে জানলা করে রাস্তার দিকে তাকাবেন লক্ষ্য করবেন রাস্তা দিয়ে লাল কোট পরা কোনো লোক পর যদি দেখতে পান তার গঙ্গাপদও চলে গেল আমার সন্দেহ হলো তার মাথায় বোধহয় ছিট আছে কিন্তু থাকুক ছিট লোকটা ভালো আমি বেশ আরামেই রইলাম রামচতুর আমার সেবা করে घुरे बोट पड़े जाप्ता खानिक बे आराम केटे ग कागजे अफिसे गुण पात्र सम्बन्धी एक विज्ञापन दीते फिर खावा दावा तकपोष রামচতুর চলে গেল ঘুম ঘ আন্দাজ পৌনে তিনটের সময় বিছানা থেকে উঠে জানলা খুলে দিলাম জানলা সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছি হঠাৎটা ঝঞমঝম করে উঠল উল্টে মেঝের ওপর পড়লাম তারপর আর কিছু মনে নেই অসহ্য যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়লাম হাসপাতালে জ্ঞান হলো মাথায় পাগড়ি বেঁধে শুয়ে আছি আমায় লক্ষ্য করে বন্দুক ছুঁড়েছিল বন্দুকের গুলি আমার খুলির উপর আঁচড় কেটে চলে গেছে কি ব্যাপার বলুন দেখি বিশ্রাম করুন বোমকেশ উঠে দাঁড়ালো পরদিন বেলা সাড়ে দশটা নাগাদ বাবু বোমকেশের বাড়িতে এলেন বোমকেশ তার অফিস ঘরে বসে অলসভাবে খবরের কাগজের বিজ্ঞাপন পড়ছিল राखाल बाबू के एक सीगारेट दिए बोल नतूर खबर किट रामचतुर पाली रामचतुर चर कल विला पुलिस के खबर दिए से गाढ़ा दिए पावैना सत्य रामचतर पुलिस हांगामा थे नाक्षण बोधयदे फिर गुट्टा पुड़िए खाते আর কিছু হ্যাঁ ওই বাড়িওয়ালাকে কাশিপুর থেকে খুঁজে বার করেছি আজ সকালে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম অশোক মাইতিকে দেখে বলল এই গঙ্গাপদ চৌধুরী তারপর গলার আওয়াজ শুনে বলল না গঙ্গাপদ নয় কিন্তু চেহারার খুব মিল আছে এই পর্যন্ত শুনে বঙ্কেশ বলল গঙ্গাপদ চৌধুরীর সঙ্গে অশোক মাইতির চেহারার মিল আছে রাখালবাবু বললেন হ্যাঁ গঙ্গাপদ বলেছিল তার ভাইয়ের সঙ্গে মিল আছে এবার গঙ্গা পদ এবং তার ভাইয়ের চেহারা আসল কারণটা কি একটা বলতে গিয়ে থেমে গেল তারপর অলস কণ্ঠে বললো চিন্তার কথা বটে সামনের বাড়ি থেকে রাস্তার ওপরে একটা পোড়ো বাড়ি কিছুদিন থেকে খালি পড়ে আছে বুঝলেন তার দোতল জানলা থেকে কেউ গুলি ছুঁড়েছিল পোড়ো বাড়ির ঘরের মধ্যে কয়েকটা তাজা আঙুলের ছাপ পাওয়া গেছে কিন্তু কার আঙুলের ছাপ তা শনাক্ত করার উপায় নেই বোমকেশ কিছুক্ষণ সংবাদগুলিকে একত্র করে মনের মধ্যে রোমন্থন করল তারপর বলল রহস্যটা কিছু পরিষ্কার হল রাখালবাবু সিগারেটে দুটো লম্বা টান দিয়ে সেটাকে অ্যাস্ট্রের ওপর নিভিয়ে দিলেন আস্তে আস্তে ধোঁয়া ছেড়ে বলতে আরম্ভ করলেন দেখুন গঙ্গাপদ চৌধুরীর দাড়ি যে নকল দাড়ি তার একটা জোরালো প্রমাণ তার বাড়িওয়ালা তার মুখে কখনো দাঁড়িগোভ দেখেনি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তাহলে প্রশ্ন উঠছে গঙ্গাপদ বেশি বেড়ায় কেন একটা কারণ এই হতে পারে যে সে বেশি কোনো গুরুতর অপরাধ করতে চায় তারপর একদিন হাওড়া স্টেশনে এসে অশোক মাই থেকে দেখতে পায় নিজের চেহারার সঙ্গে সাদৃশ্য দেখে তাকে ভুলিয়ে নিজের বাসায়নে বসায় তারপর নিজে গা ঢাকা দেয় হয়তো সে নিজেই সামনের বাড়ি থেকে অশোককে খুন করার চেষ্টা করেছিল যাতে লোকে মনে করে যে গঙ্গা পদই মরেছে হয়তো এইভাবে সে জীবন বিমার টাকা সংগ্রহ করতে চেয়েছিল যাই হোক এখন অবস্থা দাঁড়িয়েছে এই যে তার পরিচয় এবং বর্তমান ঠিকানা আমরা জানি না সে অশোকমাই থেকে খুন করবার চেষ্টা করেছিল কি না তা নিশ্চয়ভাবে জানি না কারণ তার কাগজপত্রের মধ্যে জীবন বিমার পলিসি পাওয়া যায়নি হ্যা এখন কর্তব্য কি বলুন বোমকেশ একটু ভেবে বলল। খোঁজ খবর নেওয়া হয়েছে রাখালবাবু বললেন অশোক তার মার নামে মনে হয় সে হয়তো সত্যি কথাটাই বলছে কিন্তু তার কোনো সমর্থন নেই রাম চতুর সমর্থন করতে পারতো কিন্তু সে তো পালিয়েছে যাক আহ কোথায় কাজ করে একটা লোহার কারখানা সেখানে যাবো বলেই তো বেরিয়েছি আপনি আসবেন সঙ্গে যাবো বাড়িতে বেকার বসে থাকাচ্ছে ঘুরে বেড়ালে স্বাস্থ্য ভালো থাকে কলকাতার দক্ষিণ সীমানার বাইরে বিঘে দুই জমির ওপর লোহার কারখানা জমির এধারে ও ধারে কয়েকটা উঁচু ছাউনি তাদের মনে হয় কারখানার কাজ জালু আছে ফটকের পাশে একটা ছোট পাকা বাড়ি এটা কোম্পানির অফিস বোমকেশকে নিয়ে রাখালবাবু যখন কারখানায় পৌঁছলেন तक कारखान मैनेजर रतनलिया रतनल मारवाड़ी हम तीन पुरुषे आंगाली परिष्कारें दूज के सामने बसिए पान सीगारेट दिए बोलेंखाल बाबू एक बार बोमकेशर पानी तक प्रश्न आरभ करलकेश चुप कर बसे सुनते लगल যে লোক এই কাজ জানে তাকে মেল্টার বলে গঙ্গা আমার সাদার মেল্টার সে ছুটিতে গেছে বলে আমার একটু অসুবিধে হয়েছে তার মতে কাজ চালিয়ে নিচ্ছে আমাদের দেশে ভালো মেল্টার বেশি নেই কাল ট্রেন হয়েছে সারা দেশ ঘুরিয়ে দেখায় ওর আত্মীয় স্বজন বোধ হয় না বুদ্ধি শুদ্ধি আছে সে আর রাঘাল বাবু বোমেশেন কই না গঙ্গা পদর শত্রু আছে এমন কথা তো শুনিনি ও একজনের সঙ্গে গঙ্গাপদর শত্রুতা হয়েছিল সে এখন জেলে তিনি কে তার নাম নরেশ মন্ডল তিন বছর কিন্তু দুজনে সমান কাজের লোক আমি মজা দেখতাম তারপর হঠাৎ একদিন নরেশ একজনকে খুন করে বসলো গঙ্গাপদ তার বিরুদ্ধে সাক্ষী দিল নরেশে জেল হয়ে গেল আপনাকে অনেক বিরক্ত করেছি এবার উঠি একটা কথা গঙ্গা পদকে আপনি শেষবার দেখেছেন কবে তা আগে তখন তার মুখে ছিল। দাড়ি। কোনো দিন রাস্তা দেখছি না এক কাজ করা যেতে পারে চার পাঁচ বছর আগে নরেশ মন্ডল খুন করে জেলে গিয়েছিল তার বিচারের দলিলপত্র আদালতের দপ্তর থেকে তুই নিশ্চয় জোগাড় করতে পারবে অন্তত সেটা পড়ে দেখলে রাখালবাবু বললেন বেশ রায় সকালে আপনি খবর পাবেন বোমকেশরা প্রায় মাস ছয়ক হল কেয়াতলার নতুন বাড়িতে এসেছে বাড়িটি ছোট কিন্তু দোতলা নিচে তিনটি ঘর ওপরে দুটি सत्यवती बाड़ीटी सारा खण जान पुतुल खिलान शेष नहीं हाथ झाँट दिए झाड़पोच करोमेशलग्राम शुआ बसा बोझा जाए पर विमकेश तर बस बार घर जानल दाड़िए रस्तार दिखे तक देखिल लाल कोट पड़ा को लोक चोखे पड़े कि ना को लाल, परा लाल, फ्रोक परा खोका लाल कोट पर कलकार बोना टेलीफोन बजल राखाल बाबू बोलेंश दा मामल পরে থানা থেকে কনস্টেবল এসে রায় দিয়ে গেল আলিপুর আদালতের জজ সাহেবের রায় কড়া সরকারি কাগজে বাজাপ্তা নকল পনেরো পৃষ্ঠা বোমকেশ সিগারেট ধরিয়ে পড়তে বসল রায়ের আরম্ভে জজ সাহেব ঘটনার বয়ান করেছেন दंडाज्ञाप आय एंड स्टील फैक्टर लिमिटेड नामक लोहार कारखान क्या रस्ताय भिक्षुक खून करोड चार तेईस धारा अनुजाई दायरा शरपत ह प्रधान सी गदौधर सक्षी एजहार बदराग और कलहप्रिय घटना दिन विदाज पांचटार समय आसामी नरेश मंडल और सक्षी गंगापद चौधरी एक संगे कर्मस्थल हईते बासाय फिर दूजने पूर्वोक्त लोहार कारखानाय क्या कर गंगद चौधरी नरेश मंडलर सहकारी पथ चलते चलते बजारे भर दिया सामान्य कारण गंगापद संगे झगड़ा जड़िया दिल तक गंगापद संगे संगे ना गिछाइया नरेश आगे आगे चलते लागिल गंगापदार विष पेने रिल ये समय एक कोट पैंट परा मद्राजी भिक्षुक नरेश पीछने लागिल भिक्षा चाहते चाहते नरेश संगे संगे चलिल ভিক্ষুকটা চেহারা জীর্ণ কিন্তু সে ইংরেজিতে কথা বলে বাজারে অনেকেই তাহাকে চিনিত গঙ্গা পদো তাহার পিছনে দেখিল কিন্তু ভিক্ষুক তাহার সঙ্গ ছাড়িতেছে না তারপর হঠাৎ নরেশ পাশের দিকে ফিরিয়া ভিক্ষুকের গালে সজরে একটি চড় মারিল ভিক্ষুক রাস্তার ওপর পড়িয়া গেল নরেশ আর সেখানে দাঁড়াইল না গটগট করিয়া চলিয়া গেল গঙ্গা পদ গজ বিষ হইতে সব দেখিয়াছিল সে তাড়াতাড়ি আশিয়া দেখিল ভিক্ষুক অনর আছে। তারপর তাহার নাড়ি টিপিয়া দেখিল সে মরিয়া গিয়াছে ডাক্তারের রিপোর্ট থেকে জানা যায় তাহার প্রাণ শক্তি বেশি ছিল না অল্প আঘাতে মৃত্যু হইয়াছে ইতিমধ্যে আরো অনেক লোক আসিয়া জুটিয়াছিল ह केह नरेश गंगदार शत्रु कर्म क्षेत्र स्थान अधिकार करला सजाइया फसइ কথা সত্য যে সাক্ষী গঙ্গাপদ নিঃস্বার্থ ব্যক্তি নয় কিন্তু অন্য সাক্ষীদের সঙ্গে তাহার এজাহার মিলাইয়া দেখিলে স্পষ্টই হয় যে গঙ্গাপদের সাক্ষ্য মিথ্যা নহে। এই অবস্থায় আসামিকে দোষী সাব্যস্ত করিয়া অনিচ্ছাকৃত হত্যার জন্য তিনশো ধারা অনুসারে তিন বৎসর সশ্রম কারাদণ্ড ধার্য হইল বোমকেশের রায় পড়া যখন শেষ হলো তখন সন্ধে নেমেছে घर अंधकारेश चरित्र पेल जाये को जेखने देखी बेचाई उड़ाइया देख तुकान रतन হ্যাঁ ভালো কথা গঙ্গাপদ চৌধুরী নামে কোন যাত্রীর নাম নেই হম হয়তো ছদ্ম নামে গিয়েছে কিংবা যায়নি কলকাতাতেই কোথাও লুকিয়ে বসে আছে তাও হতে পারে আর কোন নতুন খবর আছে এই মাত্র থেকে তার এসেছে ফুরিয়ে আসার কথা সে জেল থেকে বেরিয়েছে কিনা এই খবরটা নিতে পারো কাল সকালে খবর পাবেন বেশ পরদিন বেলা নটার সময় রাখালবাবু বোমকেশের কাছে এলেন मुख गम्भर बार गुरु बोकेश दस आगे नरेश मंडल जेल पेले पेमेश गुरन वासाई जाए कारखाना कल रतन लाल कपाड़िया मुखे सूतरा से डूब मेरे बोमकेश एक चुप कर ব্যাপারটা এখন পরিষ্কার হচ্ছে নরেশের মনে যদি পাপ না থাকবে তাহলে সে ডুব মারবে কেন সে রতনলালের কাছে গিয়ে চাকরিটা আবার ফিরে পাওয়ার চেষ্টা করত আমারও তাই মনে হয় গল্পটা এখন কালানুক্রমে সাজানো যেতে পারে নরেশ মন্ডল রাগি এবং ঝগড়াটে গঙ্গা ও মিটমিটে শয়তান দুজনে এক কারখানায় কাজ করত। দুজনের মধ্যে খিটিমিটি লেগেই থাকতো গঙ্গাপদর মতলব নরেশকে সরিয়ে নিজে তার জায়গায় বসবে কিন্তু নরেশকে সরানো সহজ নয় সে কাজের লোক হঠাৎ গঙ্গা পদ সুযোগ পেয়ে গেল নরেশ রাস্তায় একটা ভিকিরিকে চরমেরে শেষ করে দিল আর যায় কোথায় গঙ্গা গঙ্গাপদ নরেশকে ফাঁসি কাঠে ঝোলাবার জন্য উঠে পড়ে লাগলো নরেশ এর কিন্তু ফাঁসি হলো না সে দোষী সাব্যস্ত হলেও তার তিন বছর কারাদণ্ড হলো গঙ্গা পদর পক্ষে একটা মন্দের কারখানায় মন্দির হয়ে বসল লোকটা শুধু বদমেজাজি নয় সে মনের মধ্যে রাগ পুষে রাখে জেলে যাবার সময় সে কোথায় প্রতিজ্ঞা করেছিল গঙ্গাপদকে খুন করে প্রতিহিংসা সাধন করবে মেয়াদ ফুরোবার আগেই জেল থেকে বেরোলো গঙ্গাপদ জানতে পারল সে কথা তার প্রাণে ভয় ঢুকলো। হয়তো সে দেখেছিল নরেশ তার বাসার আশপাশে ঘুরে বেড়াচ্ছে কিংবা সামনের পোড়ো বাড়ি থেকে উঁকি মারছে গঙ্গাপদ তখন ঠিক করলো কিছুদিনের জন্য বাসা থেকে উধাও হবে সে কারখানা থেকে এক মাসের ছুটি নিল এবং একটা দাড়ি জোগাড় করে তাই পরে ঘুরে বেড়াতে লাগলো যাতে নরেশ তাকে দেখলেও চিনতে না পারে গঙ্গাপদ বোধহয় সত্যি ভারত ভ্রমণে যাওয়ার মতলব করেছিল তারপর হঠাৎ একদিন হাওড়া স্টেশনে অশোক মাইতির সঙ্গে দেখা হয়ে গেল সে দেখলো অশোক মাইতির চেহারা অনেকটা তার নিজের মতো গঙ্গাপদ লোকটা মহাধূর্ত তার মাথায় বুদ্ধি খেলে গেল অশোক নাইতিকে যদি কোনো মতে নিজের বাসায় এনে তুলতে পারে তাহলে নরেশ ভুল করে তাকেই খুন করবে এবং ভাববে সে গঙ্গাপদকে খুন করেছে গঙ্গাপদ নিরাপদ হবে তাকে আর প্রাণের ভয় পালিয়ে বাড়াতে হবে না চাকরিটা অবশ্য যাবে কিন্তু প্রাণ আগে না চাকরি গঙ্গাপদ নিশ্চয়ই বুঝেছিল যে নরেশ তাকে সামনের জান্না থেকে গুলি করে মারবে আড্ডা গেড়েছিল এবং গঙ্গাপদর বাসার সামনে পোড়ো বাড়িটা যাতায়াত করেছিল তার বোধ হয় মতলব ছিল গঙ্গাপদ কখনো তার জানলা খুলে দাঁড়ালে সে রাস্তার ওপার থেকে তাকে গুলি করে মারবে তারপর কলকাতা ছেড়ে অন্য কোথাও চলে যাবে দ খুন হবার পর কলকাতা শহর আর তার পক্ষে নিরাপদ নয় পুলিশ তাকে সন্দেহ করতে পারে। যাই হোক গঙ্গাপদ অশোক মাইতিকে নিজের বাসায় বসিয়ে লোপাট হলো অশোক মাইতিকে উপদেশ দিয়ে গেল সে যেন মাঝে মাঝে জানলা খুলে লক্ষ্য করে রাস্তা দিয়ে লাল কোট পরা কেউ যায় কিনা এই লাল কোট পড়া মানুষটা কিন্তু একটা চুক হয়ে গেল অশোক মাইতি আহত হলো মরলো না সে পুলিশকে সব ঘটনা বলল এখন গঙ্গাপদ আর নরেশ দুজনের অবস্থাই সমান ওরা কেউ আর আত্মপ্রকাশ করতে পারে না খবরের কাগজে সংবাদ চাপা হয়েছে দুজনকেই পুলিশ খুঁজে বেড়াচ্ছে নরেশ অবশ্য আইনত অপরাধী সে খুন করবার চেষ্টা করেছিল কিন্তু গঙ্গাপদ লোকটা মহাপাশন্ড জেনে শুনে সে একজন নিরীহ লোককে অনিবার্য মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল কিন্তু সে যদি ধরাও পড়ে তাকে শাস্তি দেওয়া যাবে কিনা সন্দেহ বোমকেশ চুপ করলো। রাখালবাবু নীরবে কিছুক্ষণ টেবিলের উপর আঙুল দিয়ে আখয কেটে বললেন হুম। কিন্তু যাকে আইনত দেওয়া যাবে তাকে ধরবার উপায় কি বলুন তো আবার খানিক্ষণ চুপ করে থেকে বমকেশ বলল উম একমাত্র উপায় বিজ্ঞাপন বিজ্ঞাপন হ্যাঁ বিজ্ঞাপন পুকুরের ছিপ ফেলে বসে থাকা মাছ যদি টোপ গেলে তবেই তাকে ধরা যাবে তিন দিন পরে কলকাতা দুইটি প্রধান সংবাদপত্রে বিজ্ঞাপন হলো। বম্বে স্টিল ফাউন্ড্রি লিমিটেড আমাদের বম্বে কারখানার জন্য অভিজ্ঞ ইলেকট্রিক মেল্টার চাই বেতন সাতশো প্রশংসাপত্র সহ দেখা করুন গড়িয়াহাট বাজারের কাছে রাস্তার উপর একটি ঘর घर मध्य राखल चोपड़ी अत्य मनोजोग संगे नथिपत्र देखें अदूरे छोटे बोमकेश टाइपाइटर नहीं बस घर दरजार तकमा आटा बेयारा আর যারা আছে তারা প্রচ্ছন্নভাবে এদিক ওদিক আছে তাতে দেখা যায় না প্রথম দিন বোমকেশ ও রাখালবাবু বেলা ১০টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস ঘরে বসে রইলেন কোনো চাকরি প্রার্থী দেখা করতে এলো না পাঁচটার সময় ঘরের দোরে তালা লাগাতে লাগাতে রাখালবাবু বললেন বিজ্ঞাপন চালিয়ে যেতে হবে দিন একটা লোক দেখা করতে এলো রোগা রোগাফটকা লোক একচরে মানুষ মেরে ফেলবে এমন চেহারা নয় তার প্রশংসা পত্রিকার নাম ধাম লিখে নিয়ে মিষ্টি কথায় বিদায় দিলেন তৃতীয় দিন তৃতীয় প্রহরে একটি লোক দেখা করতে এল তাকে দেখেই রাখালবাবুর সির শক্ত হয়ে উঠল মজবুত হাড় চওড়া শরীর গাযে রং কালো চোখের কোনে একটু রক্তি মাভা গায়ে খাঁকি কোট মাথার চুল ক্রু কাট করে ঝাঁটা সে সতর্কভাবে এদিক ওদিক চাইতে চাইতে ঘরে ঢুকল রাখালবাবু টেবিলের সামনে দাঁড়িয়ে ধরা ধরা গলায় বলল আপনার বিজ্ঞাপন দেখে এসেছি বসুন লোকটি সন্তর্পণে সামনে চেয়ারে বসলো একবার তীক্ষ্ণ সতর্ক চোখ ফেরাল রাখাল বাবু সহজ সুরে বললেন লোকটি খানিক চুপ করে থেকে বললোকেট হ্যাঁ সার্টিফিকেট সব হারিয়ে গেছে তিন বছর অসুখে ভুগেছে হ্যাঁ কাজ ছেড়ে দিতে হয়েছিল তারপর দেখুন এই মেলটারের কাজ আমি সত্যি জানি হ্যাঁ সে আপনার বিশ্বাস না হয় আমি নিজের খরচে বম্বে গিয়ে তা প্রমাণ করে দিতে পারি রাখালবাবু লোকটিকে ভালো করে দেখলেন তারপর বললেন সে কথা মন্দ নয় কিন্তু আমাদের এটা ব্রাঞ্চ অফিস সবে মাত্র খোলা হয়েছে আমি তো নিজের দায়িত্বে কিছু করতে পারি না তবে একটা কাজ করা যেতে পারে আমি আজ বম্বেতে হেড অফিসে তার করবো কাল বিকেল নাগাদ উত্তর পাব আপনি কালই সময়ে যদি আসেন সে আসবো আসবো নিশ্চয়ই আসবো লোকটি উঠে দাঁড়ালো রাখালবাবু বোমকেশের দিকে তাকিয়ে বললেন বক্সি ভদ্রলোকের নাম আর ঠিকানাটা লিখে না হতো আগে নাম ঠিকানা দিতে হবে শুনে লোকটি একটু বললাম গেল। তারপর বলল নাম ঠিকানা আমার নাম আর ঠিকানা লিখে নিল ইতিমধ্যে রাখালবাবুর টেবিলের তলায় রাখা একটি গুপ্ত বোধাম টিপে বাইরে তার সাঙ্গ কাছে খবর গিয়েছিল যে ঘর থেকে যে ব্যক্তি বেরোবে তাকে অনুসরণ করতে হবে রাখালবাবু নিঃসংশয় বুঝেছিলেন যে এই ব্যক্তি নরেশ মণ্ডল কিন্তু তাকে গ্রেপ্তার করার আগে তার বাসার ঠিকানা পাকাভাবে জানা দরকার সেখানে বন্দুক পাওয়া যেতে পারে কিন্তু কিছুই প্রয়োজন হল না নরেশ দোরের দিকে পা বাড়িয়েছে এমন সময় আর একটি লোক ঘরে প্রবেশ করল নবাগতকে চিনতে তিল মাত্র বিলম্ব হয় না একেবারে অশোক মাইতিরাই সুতরাং গঙ্গাপদ চৌধুরী আর তার মুখে দাড়ি নেই গঙ্গাপদ নরেশকে দেখার আগেই নরেশ গঙ্গাপদকে দেখেছিল বাঘের মতো চাপা গর্জন তার গলা থেকে বেরিয়ে এলো তারপর সে গঙ্গাপদর ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল দু হাতে তার গলা টিপে ধরে ঝাঁকুনি দিতে দিতে বলল আর যেসব পুলিশের লোক আনাচে কানাচে ছিল তারা ছুটে এলো গলা টিপুনি খেয়ে গঙ্গাপদর তখন জিপ বেরিয়ে গেছে সকলে মিলে টানা করে নরেশ আর গঙ্গাপদকে আলাদা করলো বাবু নরেশের হাতে হাত কড়া বললেন নরেশ মন্ডল গঙ্গা পদ চৌধুরীকে খুনের চেষ্টার বঙ্কেশ এতক্ষণ বসেছিল চেয়ার ছেড়ে ওঠেনি সে এখন টেবিলের উপর বা তুলে দিয়ে সিগারেট ধরালো। রাখালবাবু তার একজন সহকর্মীকে বললেন গলায় হাত বোলা ছিল চৌকি উঠে বলল আমার লকআপে রাখবেন কেন কি অপরাধ করেছি রাখালবাবু বললেন তুমি অশোক থেকে খুন করবার চেষ্টা করেছিলে তোমার অপরাধ পিনাল কোডের কোন দফায় পরে পাবলিক আচ্ছা বোমকেশ দা নরেশ মন্ডল আর গঙ্গাপদ চৌধুরী দুজনেই চাকরির খোঁজে আসবে আপনি আশা করেছিলেন বোমকেশ বলল আশা করিনি তবে সম্ভাবনাটা মনের মধ্যে ছিল কিন্তু ওরা যে একই সময়ে সে গজকছপের যুদ্ধ শুরু করে দেবে তা কল্পনা করিনি ভালোই হলো একই ছিপে জোড়া মাছ উঠলো। নরেশ মন্ডলের ঘরখানা তল্লাশ করে কি পেলে পিস্তল পাওয়া গেছে ওর বিরুদ্ধে মামলা পাকা হয়ে গেছে। এখন দেখা যাক গঙ্গা পদকে পাখড়ানো যায় কিনা তাকে হাজতে রেখেছি আর কিছু না হোক কয়েকদিন হাজতবাস করে পাপের প্রায়শ্চিত্ত করুক হম আর অশোক মাইতির খবর কি সে এখনো হাসপাতাল থেকে বেরোয়নি বেরোলেও তাকে এখন কলকাতায় থাকতে হবে সেই তো আমাদের প্রধান সাক্ষী বোমকেশ হঠাৎ হেসে উঠে বলল কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় অশোক খুব বেঁচে গেছে ও না বাঁচলে এমন রহস্যটা রহস্যই থেকে যেত শির কাহিনী ছলনার ছন্দ রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বোমকেশ বক্সির ভূমিকায় মীর গল্প পাঠে অশোক মাইতি এবং রতনলাল কাপাড়িয়া চরিত্রে দ্বীপ রাখালবাবু অগ্নি গঙ্গাপদ চৌধুরী পুষ্পল নরেশ মন্ডল এবং গল্পের সূত্রধার আমি সোমক এই পর্বের শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশালিফিক্সে শুভ দ্বীপ পর্ব পরিচালনায় অগ্নি मिर्ची नाइनटी एट पॉन्ट थ्री तरफ आंतरिक धन्यवाद श्रीमती सानंदा चक्रवर्ती के उद्योगे पास थार्ज शेष हल शरदिंदु बंदोपाध्याय लेखा बोमकेश बक्सर कहनी छलनार छंद आगामी सप्ताहे रोमांचकर गल्प नहीं हाजिर हो सनडे ससपेन्स